মুনাফিকরা আপনার কাছে এসে বলে আমরা সাক্ষ্য দিচ্ছি যে আপনি নিশ্চয়ই আল্লাহ রসুল আল্লাহ জানেন যে আপনি অবশ্যই আল্লাহর রসুল এবং আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন যে মুনাফিকা অবশ্যই মিথ্যাবাদী ইত্যসদু ঐ মে হুম জুন্নত সবীল ইহ কনুয় তারা তাদের শপথ ঢাল রূপে ব্যবহার করে অতঃপর তারা আল্লাহর পথে বাধা সৃষ্টি করে তারা যা করছে তা খুবই মন্দ এটা এজন্য যে তারা বিশ্বাস স্থাপন করার পর পুনরায় কাফির হয়েছে ফলে তাদের অন্তরে মুহর মেরে দেওয়া হয়েছে অতএব তারা বুঝে না তুর্জিবু কুহুম ইসমে পৌলি হিম খুশুব আপনি যখন তাদেরকে দেখেন তখন তাদের দেহাবায়ক আপনার কাছে প্রীতিকর মনে হয় আর যদি তারা কথা বলে তবে আপনি তাদের কথা শুনেন তারা প্রাচীরে ঠেকানো কাঠ বিরুদ্ধে মনে করে তারাই শত্রু অতএব তাদের সম্পর্কে সতর্ক হন ধ্বংস করুন আল্লাহ তাদেরকে তারা কোথায় বিভ্রান্ত হচ্ছে যখন তাদেরকে বলা হয় তোমরা এসো আল্লাহ রসুল তোমাদের জন্য ক্ষমা প্রার্থনা করবেন তখন তারা মাথা ঘুরিয়ে নেয় এবং আপনি তাদেরকে দেখেন যে তারা অহংকার করে মুখ ফিরিয়ে নেয় আপনি তাদের জন্য ক্ষমা প্রার্থনা করুন অথবা না করুন উভয়ই সমান আল্লাহ কখনো তাদেরকে ক্ষমা করবেন না আল্লাহ পাপাচারী সম্প্রদায়কে পথ প্রদর্শন করেন না তু ফিক হত্য সবু ও হি খুস অর্গল কি বলি नवमंडल्डारोनाफिकरा ता बोझे ना তারা বলে আমরা যদি মদিনায় প্রত্যাবর্তন করি তবে সেখান থেকে সবল অবশ্যই দুর্বলকে বহিষ্কৃত করবে শক্তি তো আল্লাহ তার রসুল ও মুমিনদের কিন্তু মুনাফিকরা তা জানে না দীনূল তুলহি কুম এউলুম ফলি ক উ तुम्हारे धन सम्पद और सन्त तुम आल्ला सरण थे गाफेल ना करा ए कारण गाफेल है तीग्रस्त قبل أن يأتي أحدكم الموت فيقول রেক لولا উল এখন আমি তোমাদেরকে যা দিয়েছি তা থেকে মৃত্যু আসার আগেই ব্যয় করো। অন্যথায় সে বলবে হে আমার পালনকর্তা। আমাকে আরো কিছুকাল অবকাশ দিলে না কেন তাহলে আমি সৎকার করতাম এবং সৎকর্মীদের অন্তর্ভুক্ত হতাম প্রত্যেক ব্যক্তির নির্ধারিত সময় যখন উপস্থিত হবে তখন আল্লাহ কাউকে অবকাশ দেবেন না তোমরা যা করো আল্লাহ সে বিষয়ে খবর রাখেন